মানবতা সমধা বাংলার দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এ পর্যায়ে হজ নিয়ে যে আলোচনা শুরু করেছিলাম এটি পূর্বে আমাদের একটি পর্বে আলোচনা হয়েছে আজ আমরা দ্বিতীয় পর্বে আবারও হজের সঙ্গে হজের মাসালার সঙ্গে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে উপকৃত করার জন্যে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার সঙ্গে আমাদের হারুন হোসেইন এবং আরও রয়েছেন আমানুল্লাহ মাদানি শেখ ইউসুফ আবদুল মজিদ ও আরও রয়েছেন আমার বামপাশে ডক্টর মুসলিহুদ্দিন হজ পর্বের যে আলোচনা চলতেছিল আমাদের আজ আলোচনা শুরু করব হজ করার জন্যে আমরা জানি বা হজ বা অমরা করার জন্যে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন যেখান থেকে আপনি নিয়ত করবেন হজে নিয়ত করবেন ঢুকবেন সেটা হলো মদিনার থেকে মদিনা বা মদিনার পথ ওই দিক থেকে যারা আসবেন তারা আসবেন তারা এহেরাম করবেন এটা মক্কা থেকে উত্তর দিকে চারশো তো পঞ্চাশ কিলোমিটার দূরে হ্যাঁ হবে মক্কা থেকে আর কি আর আহ শাম মেসর তাদের জন্য নির্ধারণ করেছেন জোকফা জফা হইল এই মাক্কা থেকে এই শেমালে গার্বি আর যারা নাজ থেকে পূর্ব দিক থেকে জানা যাবেন তারা করবেন কার্নুল মানে আসিল থেকে সেটা মাক্কা থেকে চুরানব্বই কিলোমিটার পূবে এখন সাইল বলা হয় যেটাকে আর যারা দক্ষিণ দিক থেকে আসবেন বিশেষ করে আগে যারা বাংলাদেশ এবং ভারত পাকিস্তান থেকে সাগর হয়ে আসতেন এবং ইয়ামানবাসী যারা ওই দিক থেকে আসবেন তাদের জন্য হলো ইয়ালাম ওই জায়গা করবেন একটা পাহাড়ের মতো জায়গা আছে ওখান থেকে ওইটা হলো থেকে দক্ষিণ দিকে চুয়ান্ন কিলোমিটার দূরে মক্কা থেকে কাজে আমরা যারা গাড়িতে যাব বা হেঁটে যাব সোয়ারে চলে যাব তারা ঠিক ওই জায়গাতে হেরাম করব। আর যারা বিমানে আসব। তারা বৈমানিক যারা আছেন বিমানের দায়িত্ব সেটা বলে দেবেন যে আমরা কিন্তু এখন মনে করেন এই এক মিকাত থেকে এই মিকাতের মধ্যবর্তী স্থানে আছেন অথবা যারা মিকাতের ভিতরে আছেন তারা কি করবেন হুন্না হুন্না হাই হিনা যখন অবস্থান করবেন সেই জায়গাতে হেরাম করবেন কিন্তু মেকাতের ভিতরে যারা অবস্থান করবেন তাদের হজ্যের জন্য মেকাতে আসতে হবে না ওই যেখানে থাকবেন ওখান থেকেই তারা হেরাম করবেন কিন্তু আমরা করতে চান তাহলে শুধু একটা বড় কাজ এটা ফরজ হওয়ার জন্য নিঃসন্দেহ কিছু শর্ত রয়েছে তো শেখ হারুন হোসেন কে আমি করতে চাই যে এই শর্তগুলিকে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন কি কি শর্ত হলে একজন মানুষের প্রতি হজটা ফরজ হয় হজ কাদের উপরে ফরজ হবে তার জন্য শর্ত কী এই শর্তগুলির মধ্যে পরিষ্কার শর্ত আমরা জানি যে এক নম্বর শর্ত হলো মুসলিম হওয়া। অ উপরে কোনো ইসলামের হকুম আপনার কাজী মুসলিম হওয়া। দুই নম্বর হলো স্বাধীন হওয়া। কেননা এখানে স্বাধীনতার একটি শর্ত করা হয়েছে যারা কিতদাস বা যারা স্বাধীনতার আওতার বাইরে তাদের উপরে হজ ফরজ নয় তিন নম্বর হল বালে প্রাপ্ত বয়স্ক হওয়া। এবং শরীয়তের মধ্যে চার নম্বর হলো আকেল অর্থাৎ সে মস্তিষ্ক বিকৃত নয় সে মোকাল্লা হিসাবী সুস্থ মস্তিষ্কার অধিকারী এই শর্ত এছাড়া হজের জন্য যে শর্ত আরেকটি বিশেষ শর্ত সেটা হল মানিস্তাতা হিসাবি আল্লাহর করে পৌঁছার ইস্তেতাত বা ক্ষমতা আর এই ইস্তেতাত বা ক্ষমতা বলতে শারীরিক এবং আর্থিক সফর করার মতো ক্ষমতা এবং আর্থিক ক্ষমতা এই আর্থিক যে ক্ষমতা বহন করা এবং ফিরে আসা পর্যন্ত যে খরচ লাগবে সে খরচটার সাথে থাকা আর পরিবারকে রেখে যাবে ততদিন পর্যন্ত খোঁড়াকি রেখে যাওয়া এটুকু সামর্থ্য তার হয়ে গেলেই তার উপরে কিন্তু হাজ। ফরজ পেয়ে যাবে শেখ আমানুল্লাহ সাহেবকে ফল দিতে চাচ্ছি তাহলে আমরা পুরুষের ক্ষেত্রে পাঁচটি শর্ত আমরা প্রযোজ্য ইসলাম এবং বালিক হওয়া বা সাবালক হওয়া সুস্থ বিবেকের অধিকারী হওয়া স্বাধীন মানুষ এবং স্ত্রীতা শারীরিক এবং অর্থনৈতিক সামর্থ্য থাকা ক্ষেত্রে শেখ আমানুল্লাহ মাদানিকে আমরা জিজ্ঞেস করব যে যদি মহিলা হন তার ক্ষেত্রেই কোনো অতিরিক্ত শর্ত আরোপ করেছেন ইসলাম আমাদের জন্য মহিলার ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে যে তার সাথে মাহারান থাকতে হবে महाराम सर से सफर करते महाराम आत्म चाचा ऐसे जमाई जमाई बोलते मेरे बाबाजा क्यों था तो एन देखा गलत महाराम जाती टाइम महाराम के साथ खर्च है সেক্ষেত্রে তিনি বদলি হজ করিয়ে দিবেন বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখেরাতের প্রতি তার ইমান থাকে যে মহিলার সে যেন সফর না করে দিন দিন তিন একদিনের কথা হাতিষে আসছে অন্য হাতিসে তো একদিন দুই দিন তিন দিন সফর যেন সে না করে মাহারাম ছাড়া মাহারাম বলতে আগেই বলা হয়ে গেল যার সাথে তার বিবাহ চিরস্থায়ী অবৈধ और पीता, तार पड़े भाई। भागना। भागना। जामाई। शेख काफेलर संगे अनेक नारे हज करते चले जा बेपर टा की तरफ शर्त पुरे चले जाते हज टा कट्टुक যদি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয় তার ক্ষমতা থাকে আর শারীরিক ভাবে যদি সুস্থতা না থাকে তবে সেক্ষেত্রে তার উপর হজ তো ফরজ হয়ে তিনি হজও করতে পারবেন না এবং কোন উপরে উঠার ক্ষমতাও তার নাই ক্ষেত্রে আমি কি করব তখন রসুল সালিয়া বললেন যেহেতু মোবারকবাদ জানাচ্ছি এবং ভালো খেদমত তবে একটি কথা খেয়াল করতে হবে অনেক ক্ষেত্রে অনেক মহিলা আসেন যাদের মোহরিম নাই তাদেরকে অন্য একজন পুরুষকে মহারিম বানিয়ে বিষয়টা নিয়ে যে দেওয়া এই যে এক প্রকার জালিয়াতি তার পুরোটাই হারাম হবে কাজে এই যে প্রথারণার আশ্রয় না আমি আমার সম্মানিত ব্যবসায়ীদেরকে অনুরোধ করব বিনীত এই যে আশ্রয় তারা নেবেন না ওই ক্ষেত্রে আরো আমরা যোগ করব যে যারা এই খিদমত দিচ্ছেন শুধু পয়সার ব্যাপারটাকে যেন বড় করে না দেখেন বরং হাজির সাহেব তারা আল্লাহ রা আলামিনের ঘরে জিয়ার জন্য যাবেন আল্লাহর মেহমান তাদের এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য অনুরোধ জানাবো এবার আমরা ডক্টর মুসলিহুদ্দিন সাহেবকে আমরা জানতে চাইব তার কাছ থেকে যে বদলি হজ একটা কথা আমাদের এসেছিল এই বদলি হজের জন্য শর্ত কি কার পক্ষ থেকে হজ করতে পারবে এবং কে করতে পারবেন একজন হাজের মধ্যে তোমার নিজের হজ করেছ যে না যে প্রথম নিজের হজ করো তারপর অন্যের পক্ষ থেকে তুমি হজ করো এখান থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত হচ্ছে আবার শেখ যেটা বললেন যে বিরুদ্ধ হয়ে গেছে আরেকজন এসে তার মায়ের কথা বলেছে আরেক মেয়ে মহিলা এসে বলেছে যে আমার বাবা মা ঋণ থাকতো না সামর্থ্য থাকতে যে হজের ঋণ মাথায় নিয়ে তোমার বাবা মা মারা সে ঋণ তোমার পরিশোধ করা করতো আল্লাহর কাছে যে ঋণ করেছে সেটা বেশি হক রাখে যে সেটা তুমি পরিশোধ করো সুতরাং বাচ্চা করছেন না তাদের পক্ষ হজ করে দিচ্ছেন না আগে প্রথম নিজের হজ করতে হবে তারপরে বাবা মামার পক্ষতে হজ করতে হবে আবার কেউ যদি নিজের বদলে বদলি হজ কাউকে পাঠান বার্ধক্যের কারণে হোক কিংবা কোনো রাষ্ট্রীয় সমস্যা রাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে দেশের বাইরে যেতে পারবে না রাস্তার সমস্যা কথা করে ফোক আগেই বলেছেন রাস্তার সমস্যার কথা দেশের নিষেধাজ্ঞা আছে যে দেশে বের হবে সে দেশের নিষেধাজ্ঞা আছে কিংবা যে দেশে যাবে সে দেশের নিষেধাজ্ঞা আছে এমনও পরিস্থিতিতে তিনি বদল হাজি পাঠাবেন এবং যিনি হজ করবেন তিনি কিন্তু তার নিজের হজটা আগে করে নেবেন অনেক সময় আমাদের দেশে আমি দেখেছি যে নিজের হজ না করে অন্যের পক্ষতে বদলে হজ করতে আসেন অনেকটা ধোকারও আশ্রয় নেন তারা নিজেরাও যাই তো কোন রকম যাওয়া যায় না তার নিজের জন্য হজ ফরজ হয় নাই হওয়ার সম্ভাবনা নেই অপরের পক্ষে আমরা ছোট্ট একটা ব্রেক পরে দর্শক মন্ডলী আবার আপনার কাছে ফিরে আসব আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন Marriage or divorce? What's the Islamic rule? to keep divorce. Solution or problem? Join family system. Heaven or hell? Big fat yeah. have Disception. become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতাঙ্গিনী কাল রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে বিস টিভি বাংলায়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 প্রতি সোমবার সাড়ে কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছিল কোরআন উইল রিমেইন এস দা মোস্ট মডার্ন বুক এভার मानुषे सब समस्या विश्व मानवतार महान सम्पद शब्द मदानी आसन कुरान दिए जीवन गड़ी परवर्ती अनुष्ठान पिसाए সালামু আলাইকুম পরে আবারও আপনার কাছে আমরা এসেছি আশা করি আমাদের সঙ্গে আছেন এবার আমাদের শেখ ইউসুফল অনেক সময় দেখা যায় যে নিজের হত মাহরাম পুরুষ নেই একটা হজ গ্রুপের সঙ্গে বা কাফেলার সঙ্গে অনেক নারীরা সঙ্গে হজ করতে চলে যান তো এই ব্যাপারটা কি তাদের শর্ত এই যে পূরণ করে চলে যান তো এক্ষেত্রে তাদের হজটা কট্টুক হুকুম টা কি হবে না যদি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয় তার ক্ষমতা থাকি আর শারীরিক ভাবে যদি সুস্থতা না থাকে তবে ক্ষেত্রে তার উপর হজ ফরজ হয়ে যাবে জি আমার বাবা খুব বৃদ্ধ ব্যক্তি তিনি হজও করতে পারবেন না এবং বাহনের উপরে উঠার ক্ষমতাও তার নাই এক্ষেত্রে আমি কি করব। তখন রসুল সালামকবাদ জানাচ্ছি এবং ভালো খেদমত তবে একটি কথা খেয়াল করতে হবে অনেক ক্ষেত্রে অনেক মহিলা আসেন যাদের মাহরিম নাই তাদেরকে অন্য একজন পুরুষকে মাহরিম বানিয়ে বিষয়টা নিয়ে যে দেওয়া এই যে এক প্রথম তার পুরোটাই হারাম হবে কাজে এই যে প্রথারণার আশ্রয় না আমি আমার সম্মানিত ব্যবসায়ীদেরকে অনুরোধ করব বিনীত এই প্রথারণার আশ্রয় তারা নেবেন না ওই ক্ষেত্রে আরো আমরা যোগ করব। যে যারাই খিদমত দিচ্ছেন শুধু পয়সার ব্যাপারটাকে জন্য বড় করে না দেখেন বরং হাজির সাহেব তারা আল্লাহ রব আলিনের ঘরে জিয়ারতের জন্য যাবেন আল্লাহর মেহমান জয়িফুর রহমান তাদের যথাসাধ্য খিদমাত সার্ভিস এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাবো এবার আমরা ডক্টর মুসলিহদ্দিন সাহেবকে আমরা জানতে চাইব তার কাছ থেকে যে বদলি হজ একটা কথা আমাদের এসেছিল এই বদলি হজের জন্যে শর্ত কি কার পক্ষ থেকে হজ করতে পারবেন এবং কে করতে পারবেন একজন হাজের মধ্যে বলছিলাম করেছে পরি আল্লাহ নবী শুনে বললেন তুমি তোমার নিজের হজ করেছ যে না যে প্রথমে নিজের হজ করো তারপরে অন্যের পক্ষ তুমি হজ করো এখান থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত হচ্ছে আবার শেখ যেটা বললেন যে বিরুদ্ধ হয়ে গেছে আরেকজন এসে তার মায়ের কথা বলেছে আরেক মেয়ে মহিলা এসে বলেছে যে আমার বাবা মা হজ করবো কিনা আল্লাহ বললেন তার যদি কোন ঋণ থাকতো তাহলে কি তুমি সন্তান হয়ে তা পরিশোধ করতে না জি তোর যে অবশ্যই বাবা মা ঋণ শোধ করবো না সামর্থ্য থাকতে যে হজ এর ঋণ মাথায় নিয়ে তোমার বাবা মা মারা গেছে সে ঋণ তোমার পরিশোধ করা করতো করেছে মা গাত সম্পদ রেখে বিদায় হয়ে গেছেন আপনার তাদের সম্পদ ভোগ করছেন কিন্তু তাদেরকে ঋণ মুক্ত করছেন না তাদের পক্ষ হজ করে দিচ্ছেন না আগে প্রথম নিজের হজ করতে হবে তারপরে বাবা মামার পক্ষ হজ করতে হবে আবার কেউ যদি নিজের বদলে বদলি হজকারী কাউকে পাঠান বার্ধক্যের কারণে হোক কিংবা কোনো রাষ্ট্রীয় সমস্যা রাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে দেশের বাইরে সমস্যা কথা। দেশের নিষেধাজ্ঞা আছে যে দেশতে বের হবে সে দেশের নিষেধাজ্ঞা আছে কিংবা যে দেশে যাবে সে দেশের নিষেধাজ্ঞা আছে এমনও পরিস্থিতিতে তিনি বদল হাজি পাঠাবেন এবং যিনি হজ করবেন তিনি কিন্তু তার নিজের হজটা আগে করে নেবেন অনেক সময় বা আমাদের দেশে আমি দেখেছি যে নিজের হজ না করে অন্যের পক্ষ বদলে হজ করতে আসেন অনেক অনেকটা ধোকার করে আসে আমি মহিলার কথাও জানি চট করে আত্মীয় পয়সা না মহিলা একা একা নিজের হজ করে নেই মাহারাম সাথে ছাড়া হজে চলে এসেছে পরে আমাকে মাসালা জিজ্ঞাসা করছে মাসালা পরে জিজ্ঞাসা করতে হয় মাহারাম ছাড়া হজে যাওয়া যায় না তার নিজের জন্য হজ ফরজ হয় নাই হওয়ারও সম্ভাবনা নেই অপরের পক্ষ থেকে বদল হজাচ্ছে এতক্ষণ যে আলোচনা জানলাম এতে বুঝলাম যে বদলি হজ কার পক্ষ থেকে করা যাবে এক নম্বরে মৃত্যু ব্যক্তি যদি কেউ মারা যায় মুসলিম অবস্থায় তাহলে তার পক্ষ থেকে আমরা বদলি হজ করতে পারবো ঠিক দুই নম্বরে যারা বুড়ো বুড়ি হয়ে গেছেন বার্ধক্যে উপনীত হয়েছেন যাতায়াতের যে শারীরিক অক্ষমতা হয়ে গেছে তাদের পক্ষ থেকেও আমরা বদলি হজ করতে পারবো এক্ষেত্রে ওলামা একরাম বলেছেন যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে জোয়ান বুড়ো বুড়ি হয় নাই জীবিত আছেন কি এমন অসুখ যে অসুখটা ভালো হওয়ার কোনো আশা পোষণ করতে পারছেন না সে ব্যক্তি তার পক্ষ থেকে চান্স নেই একাধিকম্বর যিনি বদলি হজ করবেন তিনি নিজের হজটা আগে করে নিবেন আমি এ ব্যাপারে একটু করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ডক্টর মুসর সাহেব যে দলিল উপস্থাপন করেছেন ज करज करते ही महिला बदली बाधकता नहीं आत्मयतार विषय बेपारे जमन बलासे बदले हज करा जाए এরকম কোন তবে কোন মহাদিস ওই যে হাদিসটা যেখানে দিয়ে আপনার ওই শব্দটি থাকার কারণে কেউ আবার উমরাটাও বদলি করা যাবে অন্যের পক্ষ করা যাবে বলে অভিহিত করেছেন তবে আমরা আবার দেখি যে এটা এটা হচ্ছে হাজের সাথে বল তার জন্য এ কথাই রসুন আসলাম বলেছেন অতএব আমরা যদি বাস্তবতার নিরিখে দেখি তাহলে কিন্তু উমরায়ের যে হিড়িকটা আমাদের সমাজে আছে মখায় গেলেই হারামে গেলেই দেখা যায় জিয়ারা জিয়ারা বলে ডাকতেছে আর একজন একাধিক উমরা করতেছে এগুলির কোন হাদিসের সাথে পাওয়া যায় না অনেক বাবা মা বাবারা বিশেষ করে হজ করতে পারেন না জীবনের সময় তাদের কুলায় না তখন হজের টাকাও তারা রেখে যান এই টাকা দিয়ে তিনি নিয়ত করেছিলেন হজ করবেন ওই টাকাটাও রেখে যান কিন্তু সন্তানরা তারা জীবন যাপন করছেন কিন্তু বাবার ওই হজের সংরক্ষিত নজিবিল্লা কিভাবে যে কি বিপদগ্রস্ত হয়ে আছে সন্তান এই ব্যাপারে একেবারে বাবা যারা আছেন তারা সন্তান সৎ সন্তান তর্বত করার জন্য প্রতিপালনের জন্য সচেষ্ট হবেন নাহলে কিন্তু এমন হবে যে আপনার হজের টাকা দরকার হলে সিনেমা হল বানাবে নাও যায় আর হজ ফরজ হয়ে থাকে তাহলে সম্পত্তি বন্টনের আগে তার হজের আল্লাহর যে দায়ন যেটা আল্লাহর ঋণ আগে পরিশোধ করতে হবে সেটা ব্যবস্থা করতে হবে বলছিলাম যে কথাটা বললেন আমি একটা বাস্তব শুনেছি আমারই ডিস্ট্রিক্টের এক জায়গায় হজের টাকা হজে যাবে জমা দেবে এই মুহূর্তে তার চিন্তা হলে সিনেমা হল বানায় মাল উপার্জন করবে তারপর সিনেমা হল লাভ হওয়ার পর তারপরে যাবেন সম্পর্কে আমরা জানি যে হজের আরকান হলো চারটি জি এক নম্বর হলো হেরাম বাঁধা দুই নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা জি এই চারটি হলো হজর প্রিয় দর্শক মন্ডলী আমাদের পর্বের সময় একেবারে আমাদের শেষ হয়ে গেছে আমরা এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বাক to all of you assalamu alaykum wa rahmatullahi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 একমাত্র আত্মসম্পাস মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসুল রসুলের যখন নামাজের অর্ডার হচ্ছে তখন নামাজ যাচ্ছে এবং যারা এ থেকে শিরিকের সঙ্গে সম্পৃক্ত এ থেকেও আপনি সম্পর্ক ছিন্ন করছেন তখনই কিন্তু কেন আল্লাহর সুন্দর নাম নিয়ে মোমিন করে প্রত্যেক কাজের আরম্ভ प्रधान काल रात रत बारोटाय बांगलेशे और साढ़े एगारोट भारत बीस टी बांगलाय